السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على النبي الأمين وعلى آله وصحابه أجمعين وبرد شامن داشتق بندو دوريو كاته جيد يكاني بوشي عمد رونشتندركسي شبهي كي شادو شوبة چتانات چه داشتق بندو عمد علسانك ورسلام امام ابو جفر تحوير رحمت الله رجيتو بيان اعتقاد اهل السنة والجماع اهل السنة والجماع تر عقيدار بانرنا ایک رانتر تي এই গ্রন্থটি এক জায়গায় তিনি বলছিলেন ওলা নুফাদুল আহ জমিল উলিয়া আলা আমবিয়া আম্বিয়া আলহিমসালাম আমরা কখনো কোন ওলিকে নবীদের উপরে স্থান দেই না বরং বলে থাকি যে সমস্ত অলিধে যত অলি আছে সমস্ত ওলিছে একজন নবী বেশি উত্তম এখানে যে জিনিসের কারণে তিনি প্রাধান্য দিচ্ছেন নবীদেরকে সেগুলি হচ্ছে নবীদের কিছু আয়াত আছে মর্জিজাত আছে নবীদের কিছু কারামাত আছে নবীদের কিছু বৈশিষ্ট্য আছে তাদের কিছু প্রমাণাদি আছে নবীতের বিভিন্ন চিহ্ন আছে সেই বিষয়গুলো আল্লাহ তালা কোরআন একই উল্লেখ করেছেন রসুল্লাহ আসলাম তার হাদিসে বিভিন্ন জায়গায় সেটা নিয়ে এসেছেন এবং রসুল্লাহ সাল্লামর বিশেষ বৈশিষ্ট্য ছিল সেগুলোও আমরা আলোচনা করব আমরা এখানে বলার উদ্দেশ্য যে একজন মানুষ যখন নব নবী হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেন বা বলতে আসেন কোন কাউমের কাছে তিনি বলেন যে আমি নবী তার প্রমাণ হিসাবে তিনি সময় কিছু জিনিস দেখান যে এগুলো আমি যে নবী আমি যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পুরুষ তার প্রমাণ হচ্ছে এই এই এইটারই তিনি বলে থাকেন তো এই নবী যে প্রত্যেক নবী যে কিছু না কিছু প্রমাণ নিয়ে আসেন আল্লাহ তালা করান এমনি সেটা উল্লেখ করেছেন আল্লাহ তালা বলেছেন যে আমরা প্রমাণা দিয়ে প্রত্যেক নবীরে কোনো কোনো কোনো কোনো প্রমাণ ছিল যেগুলি দেখে তার কমে এনেছিলেন কওক যত বেশি কট্টর হবে তত বেশি নবুয়তের প্রমাণাদী তত বেশি শক্ত হবে দেখা গেছে মুসা আলাহ সালাতামের সময় ফের ছিল সবচেয়ে বেশি আল্লাহ বিদ্রোহী আল্লাহ আল্লাহ তালা সেই সময়ে মুসা আলাই সাল্লামকে আল্লাহ তালা সে সময় এমন এমন জিনিস দিয়েছেন যে জিনিসের কারণে মুসা আলহাম যে মুসা আলাইসালাম তা প্রেস করার পরে ফেরাউনে হতম্ব হয়ে গেছিল ফেরাউন এবং কিছু তার কিছুই করার অধিকার ছিল না সে ইমান আনেনি ঠিকই কিন্তু তার সময়ের লোকেরা যারা বুঝতে পারছে যে আসলে এত কঠিন প্রমাণ আদির পরে আমরা ইমান না এনে পারি না তারা কিন্তু ইমান এনেছিল বিশেষ করে তারা দেখল যে তা নুসলাম যা দেখিয়েছে তা জাদুকে হার মানা এবং সেটা কোনো জাদু নয় তখন তারা ইমারাতে বাধ্য হয়েছিল এভাবে যুগে যুগে যখনই কঠিন কোন সমস্যা আসে সেখানে কঠিন কঠিন কোন সমস্যা বিশেষ করে যারা কাফের তারা সবচেয়ে যখন যত বেশি বাড়াবাড়ি করবে আল্লাহ তাল্লা ঠিক তার উপরে হচ্ছে শক্তিশালী প্রমাণ দিবেন নবীকে যা দেখে সেই সময়কার লোকরা ইসলাম গ্রহণ করেছিল আমরা দেখতে পাই যে প্রত্যেক সময়ে তা হয়েছিল স্পষ্ট হয়েছিল আর নবতের প্রমাণাদি জিনিসটা এমন যে যেমনিভাবে রবীতের প্রমাণ আল্লাহ তালা তিনি যে রব সে বিষয়ের প্রমাণ আদির জন্য বড় কিছু লাগে না সাধারণত মানুষ বুঝতে পারে যে বিভিন্ন কারণে রব তিনি আল্লাহ যে আমাদের রবিটা এটা যে কোনো ফেত্রী বিষয় অর্থাৎ স্বাভাবিক বিষয় মানুষের মানব অন্তরের কন্ধরে সেটা লুকিয়ে থাকে এবং যখনই সেখানে আলো পড়ে সেটা আলো বিচ্ছুরিত হয় এবং বুঝতে পারে যে আল্লাহ রব বলেছে আমার রব এই জন্য কোরআনে কারিম আল্লাহ বলেছেন আফিল্লাহ শাকুম ফা তিস আল্লাহর ব্যাপারে কি সন্ধ্যা থাকতে পারে আল আসমান এবং জমিনের তিনি স্রষ্টা ঠিক যেভাবে প্রমাণের প্রমাণগুলো অত্যন্ত স্পষ্ট হয়ে থাকে হবে। নবুয়তের প্রমাণগুলো নবুয়ত এবং রিসারতের প্রমাণগুলো অতি স্পষ্ট হয়ে থাকে সেখানে কোনো রকমের সন্দেহজনক কিছু থাকে না হ্যাঁ কিছু কিছু কিছু প্রমাণ যেমনি ভাবে অনেক সময় কষ্ট করে খুঁজে নিতে হয় তেমনিভাবে হয়তো কোনো কোনো নবীর কোন কোনো মজেজা বা কারা তাদের যে সম্মান আলাদা করেছেন অর্থাৎ তাদেরকে যে নিদর্শন দিয়েছেন তাদেরকে যে প্রমাণাদি দিয়েছেন সেগুলো অনেক সময় কিছুটা অনেকের বুঝতে কষ্ট হতে পারে কিন্তু বেশিরভাগ প্রমাণাদি এমন বেশিরভাগ বেশিরভাগ চিহ্ন এমন নবতীর চিহ্ন যা যে কোনো সাধারণ মানুষও বুঝতে পারে যে তিনি নবী সেজন্য যোগাযোগ প্রত্যেক নবীকে আল্লাহ তালা কোন না কোন নির্দেশন দিয়েছেন কোনটা আল্লাহ তালা কোরআনকারী উল্লেখ করেছেন কোনোটা সেটা আল্লাহ তালা কোরআন উল্লেখ করেননি বরং কোনো কোনোটা তিনি উজ্জ্বল রেখেছেন কিন্তু আল্লাহ তালা প্রত্যেককে কোন না কোন প্রমাণ দিয়েছেন কোরআনকারী আল্লাহ বলেছেন এই জন্য আল্লাহ কাদার সাল্লাম রসুল্লাহ নাবিল ভাইহিরাত অবশ্যই অবশ্যই আমার রসুলদেরকে আমাদের রসুলদেরকে আমরা প্রেরণ করেছি এই প্রমাণাদি সহ সুতরাং প্রমাণাদি বাদে কখনো কোনো রাসুল বা নবী প্রেরণ করা হয়নি এটা হচ্ছে বিশুদ্ধ কথা নবী রাসুলগণের এই প্রমাণাদি কখনো কখনো কারো অস্পষ্ট থাকলেও সেটা তার এমনও হতে পারে যেটা হেদায়তের অশিলা না হওয়ার কারণে হতে পারে কিন্তু মৌলিকভাবে যে এগুলো আসলেই প্রমাণগুলো সুস্পষ্ট কারো কাছে তার যদি হেদায়ত নসিব না থাকে তখন সেটা বুঝতে পারে না এবং তার জন্য এটা কঠিন হয়ে দাঁড়ায় কোরআনকারী আল্লাহ উল্লেখ করেছেন যে অনেককেই তিনি প্রমাণ দিয়েছেন অনেক অনেকের অনেক নবী রাসুল কথা উল্লেখ করেছেন এবং তাদের কথা কোরআনে আসেছে অনেকের কথা আসেনি এরপর আল্লাহ তাদের কাদের কাকে কি প্রমাণ দিয়েছে সেগুলো কোরআনকারী বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন আমরা কয়েক উল্লেখ করবো যা কোন নবী এবং রাসুলকে আল্লাহ তালা দিয়েছেন তোর মধ্যে প্রথম যার কথা সহ আলহাতাম আল্লাহ বলে আর আমরা প্রদান করেছিলাম করেছিলাম মো বসে সুস্পষ্ট দলিল প্রমাণ হিসেবে। देख पहाड़े एक उड़ो बाध दे पानी पान कर प्रचुरे सब ही देखते हल इमान आनलो এই জন্য আল্লাহ তালা কোরআন একাডেমি তাদের উল্লেখ করেছেন এই যে প্রমাণ যে আল্লাহ আল্লাহ তিনি ইমান আনা হয় এই জিনিসটা তারা সুস্পষ্টভাবে দেখেছে কিন্তু তারা ইমান আনেনি সেটা নিয়ে না আনার কারণে বিহা তারা এর সাথে জুলুম করেছে অত্যাচার করেছে অর্থাৎ সেটাকে সঠিক জায়গায় তারা স্থান দেয়নি আমরা আমাদের ভাই সহকে পাঠিয়েছিলাম তিনি বলেছেন হে আমার তোমাদের কোন ইলাহ নেই তিনি ব্যতীত আল্লাহ একমাত্র ইলাহ কজ্জা আতকুম বাই না তুমি রবি কুম তোমাদের কাছে সুস্পষ্ট নির্দেশন এসেছে তোমাদের রবির পক্ষ থেকে হাদিহি হা দিহি আয়া এ হচ্ছে উষ্টি যে আল্লাহ আল্লাহ তালার সৃষ্ট উষ্টি আল্লাহ তালার পক্ষ থেকে সম্মানের জন্য এজাহট্টা করা হয়েছে সম্পর্কিত করা হয়েছে আল্লাহ উষ্টি আল্লাহ তালা তিনি সৃষ্টি করেছেন এটা আল্লাহ তালার সম্মানের জন্য তিনি বলে হা দিন আয়া এই হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে সৃষ্ট একটি উট যা তিনি নিদর্শন হিসেবে তোমাদের জন্য দিয়েছেন ফাজারু হাতকুলফি আর্দুল্লাহ এটাকে তুমি তোমরা ছেড়ে যাও আল্লাহর স্পর্শ করো না যখন তিনি আল্লাহ করেছেন প্রতিনিধি স্থলাভিষ্ঠিত করেছেন কৌমের পরে ও বাউ আকুমফুল আর্দ জমিনের উপর তোমাদেরকে সুপ্রতিষ্ঠিত করেছেনতল ভূমিতে তোমরা বড় বড় বড় বড় প্রাসাদ বানাচ্ছ অর্থাৎ এবং তোমরা জমিনের বুকে ফাইতনা ফাঁসাদ করে বেরিও না কমি তখন এ কথা বলার পরে সালে আলাহামের জাতি জাতিদের জাতির মধ্যে যারা নেতা ঘোষের ছিল যারা মনে নিজেরা অহংকারে ফেটে পড়েছিল তারা বলছিল বলছিলাম যারা ইমান আনছিল তাদেরকে উদ্দেশ্য করে তারা বললো তোমরা কি বিশ্বাস করো যে সোহালে তার প্রবের পক্ষ থেকে প্রেরিত কিনা উরসিলি মিনু তারা বললো যে হ্যাঁ তিনি যা নিয়ে এসেছেন তারপরে আমরা ইমান আনি এখানে বোঝা গেলো যা নিয়ে এসেছেন তিনি নিদর্শন নিয়ে এসেছেন এবং তিনি যা বলছেন তার সত্য এটা ইমান দ্বারা বিশ্বাস করেছিল কল এল্ল্লা অহংকার করেছিল নেতা ঘোষের লোকেরা তারা বললো না তারা কি করলো তারা সেইটা জবাই করে দিল ও আতা রব্বিহীন আল্লাহ নির্দেশের বাইরে তারা চললো ও কল এবং তারা বললো ইয়া সালে সালিম হে স যা তোমার তোমরা ওয়াদা করছো আমাদের জন্য নিয়ে সেটা দেখবো ইন হোসেন যদি তুমি সত্যি সত্যি রাসুলদান অন্তর্ভুক্ত হয়ে থাকো দেখাও আমাদেরকে কেউ আদা করেছ যে তোমাদের শাস্তি হবে দেখো সে শাস্তি আসুক আগা থাজ আসমিন তাদেরকে কম্পন আসলো পৃথিবী বেপি কম্পন সেখানে তারা তাদের তাদের তাদের ঘরের মধ্যে বেহস হয়ে পড়ে গেল অর্থাৎ তারা নিশব্দ নিথর হয়ে পড়ে মরে গেল এটা আল্লাহ তারা সুরা আরাফের তিয়াত্তর থেকে আঠাত্তর নম্বর আয়তে উল্লেখ করেছেন এ দ্বারা বুঝা গেল যে আল্লাহ তাল সাল আল্লাহামকে নিদর্শন দিয়েছেন সুস্পষ্ট নিদর্শন দিয়েছেন কিন্তু তার কওদ তারা অংশ আনেনি কোরআকারী আল্লাহ তুমেন্লাহ সালাম রসুল্লাহ সালামিল হাইজর যখন রসুল্লাহ সাল্লাম হাইজির নামের এলাকা দিয়ে যাচ্ছিলেন তখন তিনি বললেন তোমরা কখন নিদর্শন চেও না এই যে নির্দেশন চেয়েছিল সেই নির্দেশন থেকে একটি উষ্টি সেই উষ্টি দুনিয়া সব জায়গায় ঘুরে বেড়তো এখান দিয়ে ঢুকত এখান দিয়ে বের হতো এত কঠিনে বেড়াতোহিম তারা আল্লাহ আল্লাহ নির্দেশের বাইরে তারা আর তারাও এই উষ্টির দুধ একদিন পান করতো কিন্তু তারা সেটা শুনল না ফাঁকা তারপর তারা সে জবাই করে ফেলল ফাঁক আজাদ হোমাত এমন চিৎকার আহমদিন হোম আল্লাহ তালা তখন সেখানে সবকিছু তাদেরকে নিথ করে দিলেন নীরব করে দিলেন এত কঠিন চিৎকার দিয়ে তাদেরকে চিৎকার তাদেরকে ধ্বংস করে দিলেন ইল্লা রাজান তাদের মধ্যে একজন ছিল যে আল্লাহর হারাম অর্থাৎ মক্কাতে ছিলেন তারপর ধ্বংস আসেনি কিল্লা তার পরিণতি হয়েছিল যে পরিণতি তার জাতির হয়েছিল এর অর্থ হচ্ছে আল্লাহ কৌমালকে নির্দেশন দিয়েছেন তা কোরআন হাদিস উবা প্রমাণিত অনুরূপে আল্লাহ তাহলে ইব্রাহিম আলাইসাল্লামকে বিভিন্ন রকমের নির্দেশন আল্লাহ কোরআন ক্যিমি সেটা উল্লেখ করেছেন আল্লাহ তালা বলেন و ابراهيم اذ قال لقومه عبدوا الله واتقوه ذلك خير لكم ان كنتم تعلمون عفرن كوني ابراهيمের কথা যখন আল্লাহ যখন তিনি তার কওমকে বলেছিলেন যারা একমাত্র আল্লাহর ইবাদত করে এবং তারই তাকওয়া অবলম্বন করো যা এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে তা এই আয়াতগুলো সূরা আনকাবুতের 16 جواب قوم الا قالوا اقتلوه او حركو حر فانجاه الله من النار তাদের এইটাই উত্তর ছিল যে এই লোকটিকে হত্যা করো অথবা তাকে পুড়িয়ে মারো আল্লাহ তাকে আগুন থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে দিলেন এর মধ্যে রয়েছে জাতির এই যে আল্লাহ তাকে আগুনে ফেলার পরও তাকে বাঁচিয়ে দিলেন আগুন তারপর কার্যকরী হল না এর চেয়ে বড় নির্দেশনার কিছু হতে পারে না বড় নিদর্শন ছিল যে তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পুরুষ ছিলেন এবং তিনি রাসুল ছিলেন তিনি নাবী ছিলেন এটা প্রমাণ করে সুর আঙ্কাবো চব্বিশ নম্বর আয়ত্ত আল্লাহ সেটা বলেছেন আল্লাহ তালা অন্য জায়গাতে বলেছেন ঠিক একই একই ঘোষণা অন্য জায়গাতে আল্লাহ তালা বলেছেন কলু হার তখন কাফাররা বললো যে ইব্রাহিমকে তোমরা পুড়িয়ে ফেলো ওয়ানো আয়ো তোমাদের যে সমস্ত মূর্তি সেগুলিকে তোমরা সহযোগিতা করো অর্থাৎ এদের সাহায্যে দাঁড়িয়ে যাও ইংকু তোফা যদি তোমরা কিছু করার করার মতো অর্থাৎ তোমরা কিছু করার থাকে তা করো অর্থাৎ তাকে পুড়িয়ে মারো আর তোমাদের দেবদেবগুলিকে বা তোমাদের অলি আল্লাহ সহযোগিতা করো কুলনায়া নারু কুনি বারদ আলাহ ইব্রাহিম আল্লাহ আমরা বললাম হে নার হে আগুন ঠান্ডা এবং নাতি হয়ে যাওয়া আল্লাহ ইব্রাহিম ঠান্ডাও না বরফে যেন না হয় বরং এমন অবস্থা হয় যে প্রশান্তিদায়ক হয়ে যায় আর আদু বিহি কায়দান ফাজা আল না আকসারিন তারা চেয়েছিল কোন ষড়যন্ত্র করতে আল্লাহ তালা তাদেরকে অধমুখী করে দিন অর্থাৎ তাদেরকে তিনি পরাজিত করে দিলেন এই সবকিছু প্রমাণ করে যে আল্লাহ একজন লোককে আগুনি নিক্ষেপ করা হলে হাত পাওয়া কিন্তু বেঁধে কিন্তু আল্লাহ তাকে রক্ষা করলেন এটা এই আগুনের ভিতরে কয়েকদিন তিনি ছিলেন এই সবই সুস্পষ্ট প্রমাণ করে যে আল্লাহ ইব্রাহিম নবীম রাসুল সাহেব প্রেরণ করেছিলেন প্রায় ইম্রাহিবিন তারা অনেক অনেক লাকড়ি জোগাড় করল যে লাকড়ি অনেকদিন ধরে লাকড়ি জোগাড় করলো ও হাওয়া তু হাওলা চারপাশে তারা ঘিরে ডাকলো যাতে করে বের হতে না পারে কেউ সুমা সুম্মা না তারপর সেখানে আগুন জ্বালিয়ে দিল লাহা ফর্তা ফার্তা আকাশের যত দেখা যা অত পর্যন্ত আগুনের আগুন আগুনের ধোয়া উঠতে থাকলো আগুনের হুলকা উঠতে থাকলো বললাম তো কত নারুন কত আিনহা বড় আগুনের কোথাও জ্বালানো হয়নি প্রজলিত করা হয়নি সুমা সুম্মা আমাদ ইব্রাহিম তখন তারা এরপর তারা ইব্রাহিম আল্লাহাম দিকে অগ্রসর হয়ে তাকে হাত পা বেঁধে ফেলল তার কাদের সাথে বেঁধে ফেললো সবকিছু ওয়ার্ল্ড কাপিক এবং তাকে দূরে নিক্ষেপ করার যে যন্ত্র সেই যন্ত্রের মাধ্যমে রাডারের মাধ্যমে মাধ্যমে কামানের মাধ্যমে তাকে সেটা তা আগুনের মধ্যে নিক্ষেপ করলো তাকে নিক্ষেপ করার পরে আল্লাহ তালা সেই আগুনকে ফাজ আল্লাহ আলৈহি সালাম আলা তাকে প্রশান্তিময় এবং ঠান্ডা করে দিলেন ইব্রাহিম আল সেখানে কয়দিন থেকে প্রশান্তির সাথে সেখান থেকে কেশাগ্রহে তার আগুন তার কেশাগ্রহ স্পর্শ করে নিমন অবস্থা আল্লাহ তাকে বের করে নিয়ে আসলেন এই জন্য আল্লাহ তালা এই জন্য আল্লাহ যুগে যুগে এই নবীকে পরবর্তী যুগের লোকদের জন্য এই নবীকে ইমাম হিসাবে ঘোষণা করেছেন কোরআনকারী ইমা আল্লাহ তালের জন্য বলেছেন যে ইননি যা এ লুকাল ইন্সে ইমামা আমি তোমাকে মানুষের জন্য ইমাম হিসাবে ঘোষণা করলাম কারণ তিনি জীবনের সব কিছু দিয়েছেন নিজে জান দিয়েছেন এবং শরীর দিয়ে দিয়েছেন আগুনের জন্য জান দিয়েছেন আল্লাহর জন্য এই জন্য আল্লাহ সন্তানকে পর্যন্ত কোরবানি করেছেন এবং নিজে সম্পদ দিয়েছেন মেহমানদারি মেহমানদারিদের জন্য নিজে সম্পদ ব্যয় করেছেন এসবেই সবই তিনি করেছেন আল্লাহর জন্য এবং সেই সেই নিয়মতের সুক্রিয় সব আল্লাহ তাকে ইমাম হিসাবে ইমাম হিসাবে ঘোষণা করলেন অর্থাৎ কেমত মানুষ আসবে সবাই ইব্রাহিম আলাহ সাল্লাত্তুয়া দিকে নিজেকে সম্পর্ক যুক্ত যুক্ত করতে প্রশান্তি বোধ করবে এবং আনন্দ অনুভব করবে এবং তারা গর্ববোধ করবে এই ছিল ইব্রাহিম আলাহ সালামের বড় একটি নির্দেশন যে আগুন তাকে কোনো রকমের সামান্যতম স্পর্শ করেনি এটাই প্রমাণ করে আল্লাহ করিমে মূসা আল্লাহ সালাতামের কিছু নির্দেশন বর্ণনা করেছেন কোরআন করিম আল্লাহ তালা বলেছেন ওয়ালাক আয়াতা তিন অবশ্যই আমরা প্রদান করেছিলাম মুসা কে নয়টি সুস্পষ্ট নির্দেশন নয়টি নির্দেশন দিয়েছেন তিনি দিয়েছেন ফেরাউন এবং তার জাতির জন্য হাতে কিন্তু তারা সেগুলিকে ইমানি করে ইমান আনলো না যেমন আল্লাহ তালা কোরআন করিম বলেছেন আয়াতের নয়টি নিদর্শন দিয়ে আমরা পাঠিয়েছিলাম মুসাআসাল মুসাকে মুসাআলামকে আল্লাহ নয়টি নির্দেশনী পাঠিয়েছিলেন ফেরাউন এবং তার কও কাছে কিন্তু তারা ইমান আনেনি বরং হয়েছিল তারা কোরআন করিম আল্লাহ নয় বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন আমরা ইনশাআল্লাহ এই মুসাআলাম নিদর্শন এবং ইসা আলাহিসন সহ আমাদের নবীর নিদর্শনগুলো পরবর্তী অন্য পর্বে আলোচনা করব ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ আল্লাহ তালা আমাদের সমস্ত আমল কবল করুন আসসালাম আলাইকুমুল্লাহ